এবং অসীমায় আমি পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হতে এবং ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে কিছু কথা বলতে চেষ্টা হত আমার কাছ থেকে জিজ্ঞেস করে আমাকে দেখে কিছু আশ্চর্য লাগে যে এই এই আশ্চর্য জগতে মানুষ চৈতন্য মহাপ্রভু ধারণা অবলম্বন করেছেন কেন অনেকে মনে করে কেন এবং হয়তো আপনারাও মনে করছেন কেন কি জন্য কারণ দেখা যায় যেই ভারতে অনেক লোক বিশেষ করে যুবকের আশা করছে আমেরিকা যেতে ভারত যাবে আমেরিকা যেতে সেই জন্যই যদি ভারতীয় লোক আমার মতো পশ্চিমী ভক্ত না আমরা যারা চেষ্টা করছি ভক্ত হতে যদি দেখে তাহলে কিছু আশ্চর্য লাগে চেষ্টা করে আমেরিকা না অন্যান্য দেশে যেতে এবং এই হচ্ছে ওই দেশে একজন ওই থাকে না এই ভারতে এসছিল এবং এই ভারতে থাকে না কিন্তু তার উপরে প্রাচীন সংস্কৃতি এবং ধর্ম অবলম্বন করে সেই জন্য অনেকেই আমার কাছে আমার কাছে জিজ্ঞেস করে আপনার জন্মকর্তায় ছিল কৈচাকে আস তো আমার উত্তরাজ্যে উত্তরাজ্যন্ম আছে ইংল্যান্ডে কিন্তু মায়াপড়ে মায়াপর থে তার কারণ ফলে ইংল্যান্ডে জন্ম করেছি জন্ম গ্রহণ করে তারা কি পাপ মানে মাংস খাওয়া মাছ খাওয়া ইত্যাদি শাস্ত্রায় শাস্ত্রের উল্লেখ আছে যে এইসব পাপ কান কিন্তু পাপ এই শব্দে মূল আর্থ কি ভুল করি কৃষ্ণ কেক্ষা করে কৃষ্ণ যে এইতু আমরা যারা জীবের কৃষ্ণ নিত্য দাস আমরা আমাদের সকল মূল স্বভাব আছে আমরা আত্ম আমরা দেহ নয় কেউ কেউ ইংল্যান্ডে জন্মগ্রহণ করে কেউ কেউ পশ্চিমবাংলায় যারা এই জড় জগতে জন্মগ্রহণ করে তারা এই দোষে যে আমাদের মূল স্বভাব যে আমরা কৃষ্ণ নিত্য দাস সেটা আমরা ভুল করেছি এবং তারপরে কৃষ্ণের মানে আমরা এই জল জগতে আমার পাওয়ার পরে আমি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছি এই জীবনে আমরা অনেক জীবন পাই এই কারণ আমরা এই জলাভ মানবজন থেকে বোঝা যায় যে মধ্যে এই মানব জন্ম খুবই দুরলাভ আছে সেই জন্যে যার সুভাগ আছে এই সময়ে মানব সূর্য ধারণ করতে উচিত ব্যবহার করত মানে কি খুবই গুরুত্বপূর্ণ শ্লোক আছে যে আহার নিদ্রা ভয় মাইন চান ধর্ম হিতে সুতে যায় মানুষেরা মানুষের পশুরা উভয়ে সুতে যায় মানুষেরা এবং পশুরা মাইচুম করে এবং উভয় অন্য প্রাণীদের থেকে ভয় পায় সেই হয় এবং মানুষের মধ্যেও হয় তো মানুষ এবং পশুদের মধ্যে কি তফাত আছে কি তফাত আছে মানুষের দুই হাত আছে অনেক সময় মানুষের ব্যবহার দেখে সন্দেহ করে কি মানুষের বুদ্ধি পশুদের থেকে বেশি কিনা তো আমাদের বুদ্ধি পশুদের থেকেই বড় আছে আশা করে আশা করে যে আমাদের বুদ্ধি পশুদের থেকে বেশি থাকে অন্যান্য অন্যান্য ভাবে পশুদের বুদ্ধি আমাদের থেকে বেশি হয় যেমন ফকিরো ফির এই প্রকার পশু বলা যেতে পারে তো ফকিরা এটা বুদ্ধি আছে গাছ থেকে গড় বানাচ্ছে আমরা সেই রকম এবং চিটি মানে পিপালিটা বলে বাংলায় এখান থেকে বলে গেছে Italy, Italy. Yes. Pipili. Yeah. Pipili, Pipili. Nami, to করুন আমি বম্বে থাকি বাংলা তো প্রায় বলে আমাকে ভগবান আমি জানি যে পৃথিবী হৃদয়ের মধ্যে যান যদি এখানে আছে এবং দুইশ মিটার দূরে চিনি আছে তো ভগবানকে বুদ্ধি দেন যাতে এরা এইটকু চিনি পাইতে পারে তো কি করে আমরা জানি না ভগবান জানেন ভগবান সকল প্রাণীকে বুদ্ধি দেন যাতে শত প্রাণী নিজে খান্না খাওয়া ইত্যাদি প্রাপ্ত হয় প্রাপ্ত হয় তো সকল প্রাণীদের বুদ্ধি আছে ভগবান শত প্রাণীকে বুদ্ধি দেন কি জন্য হার ভয়ে মাইথুন ভগবান সকল প্রাণীকে বুদ্ধি দেন যাতে সকল প্রাণী খেটতে পারে লক্ষ্য করতে পারে এবং মাইথুন করতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণা বিশেষ করে মানুষদের বিশেষ বুদ্ধি দেন যাতে আমরা ধর্ম অবলম্বন করতে পারি এই হচ্ছে পশু এবং মানুষের মধ্যে ধারণ করি আমরা ধর্ম সম্বন্ধে জিজ্ঞেস করতে পারি এবং ধর্মা করতে পারি। তো শাস্ত্র বিচার আছে যে ধর্মিক অভিষেষ ধর্ম হচ্ছে মানুষ জীবের মানে আমরা জীব ফসুরা ফির মাছ সব প্রাণীরা জীব আছে সকাল সকল দেহের মধ্যে প্রাণী থাকে প্রাণী মানে জীব থাকে কিন্তু যারা এই মানসরে ধারণ করে তাদের সুযোগ আছে ধর্ম অবলম্বন করতে তো আমরা যদি ধর্ম অবলম্বন না করি তাহলে আমরা প্রকৃত মানুষ নয় আমরা দুইভাগ পশু আমাদের দুই পা থাকলেও এবং পশুরা চার পা ধারণ করে পশুরা মানবের মত পশুদের মত সেই জন্য আমি বললাম যে অনুসারে আমি। জন্ম গ্রহণ করেছি আমি যদি হরিনাম না করি আমি যদি উত্তম ধর্ম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম ধর্ম পালন যদি না করি তো এইসব যদি না করে এবং আমি যদি সাধারণ মানুষের মতো জীবন যাপন করি তো আমি এবং চুক্তির সুযোগ লাভ করতে পারি কিন্তু আমার জীবন শুধু ফসুদের মত হবে সেই জন্য কৃপায় আমি চেষ্টা করছি ভক্তি সাহায্য করতে যাতে এই এই জীবনে এই দেহের মরণের পরে আমি আবার এই জল জগতে জন্মগ্রহণ করব না আশা আছে যে এই শরীরের ত্যাগ করে আমি সরস্বরে বাঁধে ভগবানের ধান ধান সেখানে সুজল পাবে চিরকালে শ্রী শ্রী রাধা মাধবা আমি বলছি যে আমার ইচ্ছা আছে কারণ মায়াপ হচ্ছে অপ্রাকৃতিক ধাম চিন্তামনি ধাম বৃন্দাবন থেকে অভিন্ন ন্দন যে সচি সৌত হইল সেই ভগবান্দ্র নন্দ নন্দনন্দন তিনি এই কলেজে সচ্চিনন্দন মহাপুর রূপে গবে চিহ্ন হইলেন মায়াপুর ধামে আমাদের এই শেখকে দেখতে যে এই মানব সুরে যাপন করার জন্য জীবন নষ্ট করার উচ্ছে না কিন্তু এই সুযোগ নেওয়া হয়েছে কি সুযোগ যে এই কলি যুগে আমরা যদি শ্রদ্ধার সাথে হরিনাম করি তাহলে অনেক কৃপায় চৈচন্দ্র মহাবুর কৃপায় আমরা কবি কবি গ্রস্তীব হল আমরা দেহ ত্যাগ সময় চৈচন্দ্র মহাবুর কৃপায় হরিনাম কৃপায় আমরা ভগবানের নামে চলে যাই গাড়ি তো আপনারা খুবই ভাগ্যবান আছে মানে আমরা সবাই যারা এই জল আপনাদের এই ভাগ্য আছে যেই জন্ম থেকে আপনাদের সুযোগ আছে হরি কৃষ্ণ কীর্তন করতে আপনারা মায়াপড়ে নেকটে থাকে আপনারা গর মন্ডল এলো এই সবই জায়গায় গড় মন্ডল মানে পশ্চিমবঙ্গ এবং এই গঙ্গা হচ্ছে মহাপ্রভুর গঙ্গা মানে ওই মহাপ্রভু নদী নবদ্বীপে প্রতিদিন গঙ্গায় স্নান করতেন এবং খেলা করতেন তো সেই গঙ্গার স্রোত থেকে এই দিকে কথা আছে আমি জানি না যে আপনার সম্বন্ধে সঙ্গে কি না কিন্তু এই তো কথা আছে যে যার যারা গঙ্গা নিকটায় থাকে তারা খুব কম গঙ্গা করে আমি জানি না আপনারা কি গঙ্গা স্নান করে আশা করে আপনারা দেখা যায় যারা গঙ্গা গঙ্গার নিকটায় থাকে তারা বেশি সময় চুপবেলায় স্নান করে তো এইটা উপহার আছে যে যারা আমি হারি নাম বলব্রহ গল্প বলেছে যে একজন নারী ছিল আহ তাদের প্রতিদিন অর্জ ছিল এই মন্দিরে ফুল দিতে তো প্রতিদিন নিজের বাগান থেকে এসব ফুলগুলো সংগ্রহ করে তো মন্দিরে বাইরে রেখেছে ওই ফুলগুলো এবং প্রতিদিন মন্দিরে নিকটে আসে পরে করেছে যে দর্শন করতে তারপরে সারা জীবনে প্রতিদিন মন্দিরে যেত কিন্তু এইবার ও মন্দিরের ভিতরে যাইনি ঠিক সেভাবে আমি যদি মনে করি যে তো ক্রিকেট খেলা ভালো পরে আমি হয় যখন সর্তি নাই বল নাই তখন জিবে শেষ ভাগে আমি সেভাবে কি হয় তারা বৃদ্ধ হয়ে নাম করতে সারা জীবনে সেই জন্য জীবনের শেষ ভাগে এবার কোন নতুন কাজ করতে পারে না সেই জন্য তারা বৃদ্ধকালে কি করে যা সারে জীবনে করেছে চারি জীবনে যদি শুধু মৃত্যুর কালে মৃত্যুর পরে কি হবে জং জঙ্গে জরাই বরান তো যেই যে ভাবনা হয় সেই জন্য আমরা যদি শুধু চিনি দেখি এবং ওইসব নাই তো ওইসব মত আছে তো আমরা সেই মত আপনি যদি আদৌপথিত হতে চান তো টিভি দেখুন এবং আপনার কাম ক্রোধ অধ কিন্তু আপনি যদি হারি নাম করতে হবে এখন সুযোগ আছে আমাদের ভালো সুযোগ আছে কৃষ্ণ ভক্তি করতে তো এই সুযোগ নেন এই ভক্তি সাধনা করুন মানে কি এর মধ্যে হারি নাম করা আবশ্যক এবং শুদ্ধ ভাবে জীবন যাপন করা উচিত এইসব কথা যদি স্পষ্টভাবে তবে বলা উচিত যে মাংস খাওয়া মাছ খাওয়া দিন খাওয়া এইসব শুদ্ধ হয় সে তো বড় আমার নিজের কথা নাই সেটা শাস্ত্রের কথা তো মানে সবাই মনে করে তো আমি করব আমি করবো না কেন তো সবাই করে তো সবাই পাবি যাবে করে তো আপনারা বিচার করুন আপনাদের কষ্টের দিতে এইসব বলছি না আমি এইসব বলছি যাতে আপনা কষ্ট হবে না কারণ আমরা এইসব যদি করি মনে করি সাধারণ তো আপনারা দয়া করে চলা করুন আপনার জীবন কোন দিকেই চলে যাচ্ছে আমরা যদি কৃষ্ণ করি অবশ্যই আমরা অসৎ পাবো আপনারা দয়া করে বিচার করুন আপনারা সবই মহাপ্রভুর দেশীয় লোক আপনাদের আপনারা আমার থেকে স্তরে অনেক উন্নত আছে তো আপনারা কিছু মনে করবেন না শুধু যাতে আপনারা বিচার করবেন যাতে আপনাদের জীবনের মধ্যে ফরম মঙ্গল হবে আমি এই সব কথা বলছি হরে दाई गुरु ब्रह्मा नन्दि भर्यो दाई शिव जीवा गोपी का शरण महाराज